কথাইলা তিনি কাফের কাফেরা ছিলেন এবং মক্কায় ছিলেন তিনি ছুটে গেল বহুদিন আমার মেয়ে আসমা তাকে দেখিনি দেখতে যাই মদিনায় আসলেন মক্কা থেকে বেড়াতে মেয়ের কাছে তো আসমার মেয়ে তিনি এখন চিন্তা করেন আমি তো মুসলিম মা তো কাছে আমার জন্য জাহির হবে কি না উনি এটা চেক করার জন্যে রসুল কাছে জিজ্ঞেস করলেন ইয়া আমার মা আমার সঙ্গে দেখা করতে আছে আমাকে আসলে উনি খুব মিস করছেন এই মুহূর্তে এখন আমার মা তো আমার কাছে চলে আসছে কিন্তু তার নাই তিনি যত্ন করব এবং তাকে আমার এখানে তিনি বললেন আহ রাসুল রাসালাম বললেন না সেলি উম্মুকে না কোন অসুবিধা নাই তুমি তোমার মায়ের খেদমত করো মেহমানদারি করো তার তত্ত্ব তালাস করা কোনো অসুবিধা নাই আর এই উপলক্ষে আল্লাহ তালা একটি আয়াত নাদিল করলেন যে অমুসলিমদের সঙ্গে যুদ্ধ না থাকলে সন্ধি অবস্থায় পিসফুল সিচুয়েশনে ওই নন মুসলিম আমরা পিসফুল কোহাবিশন করতে পারি অবস্থান করতে পারি তাদেরকে একদম সব সময় তাদের সঙ্গে বিদ্বেষ পোষণ করতে হবে ঘৃণা করতে হবে কোনো লেনদেন করা যাবে না এরকম নয় এই বিষয়ে আল্লাহ কোরআনে বাকি আয়াত নাজি করলেন সুরা মুমতা আট থেকে নয় নম্বর আয়তেু কুমদিনু হোম সেম আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করেন না ওই সমস্ত কাফেরদের সঙ্গে কোন সম্পর্ক রাখতে আত্মীয়তার সম্পর্ক বিশেষ করে যাদের ছিল যারা তোমাদের সঙ্গে তোমাদের দিনের বিষয় দুশ্মনি করে যুদ্ধ করে না তোমাদের সঙ্গে যুদ্ধ করছে না তোমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করে দিচ্ছে না তাদের সঙ্গে আনতে আবার রু ভালো ব্যবহার করবে তাদের সঙ্গে অতুক ইম ইনসা পূর্ণ আচরণ করবে তাদের সঙ্গে তোমাদের দুশ্মনী এইভাবে দরকার নেই তারা দুশ্মনী না করলে তোমরা দুশ্মনী করবে না শান্তিপূর্ণ সহাবস্থান হতে পারে এবং আত্মীয় স্বজন হলে তাদের খোঁজ খবর নেওয়া মা বাবা হলে তাদেরকে খেদমত করা সবই ইসলাম সম্মত শরীরে কোনো আপত্তি নেই ইন আল্লাহ হাবুল মকিম আর আল্লাহ তালা সময় যারা ইনসাফ পূর্ণ আচরণ করে তাদেরকে পছন্দ করেন একটা কাফেরকে কে সুযোগ পালিয়ে ঠকাই দেব নাকি রসা যে না তা নয় ইনসাফ সকলের সাথে ইনসাফ করতে শুধু মুসলিমদের সাথে ইনসাফ নয় অমুসলিমদের সাথেও ইনসাফ করতে হবে যে ইনসাফ করবে সবার সাথে করবে হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গেলে তখন যখন একে অপরের সঙ্গে যুদ্ধের ময়দানে আসে তখন তো স্বাভাবিকভাবেই তার মোকাবিলা যেটা যেভাবে করতে হয় তাই করতে হবে কিন্তু অবস্থায় শান্তি চুক্তি থাকা অবস্থায় একই দেশে বসবাস করা অবস্থায় তাদের সঙ্গে দুশ্মনী সম্পর্ক রাখার কোন প্রশ্ন আসে না যুদ্ধের ময়দানে আছে এবং তোমাদেরকে অন্যায়ভাবে তোমাদের দেশ ঘর বাড়ি ঘর থেকে বহিষ্কার করে দিয়েছে হতে বাধ্য করেছে এবং তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করেছে তোমাদের ক্ষতি করতে এদের সঙ্গে তোমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে এটা কিন্তু আল্লাহ হারাম করে দিয়েছেন যে সমস্ত অমুসলিম শক্তি ব্যক্তি মুসলমানদের প্রচন্ড ক্ষতি করতে চায় এবং দুশ্মনীতে লিপ্ত আছে তাদের সঙ্গে একান্ত ঘনিষ্ঠতা বন্ধুত্বের সম্পর্ককে আল্লাহ হারাম করে দিয়েছেন ধরা পড়বে এই হাদ বা এই কোরনের আয়াতের এবং এর আলোকে আসকালী রহমতুল্লাহ আলী বলেন যে এই হাদিস থেকে আমরা কিছু শিক্ষা পাই যে কারো যদি পিতা মাতা মুসলিম অমুসলিম থাকে ছেলেমে মুসলিম হয় তাহলে পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করে যেতে হবে এবং তাদের যদি গরিব হয় অসহায় হয় না খেয়ে কষ্ট পায় তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে তবে যে ব্যক্তি এমন দুশ্মনী করলো যে রক্তপাতের দিকে এগিয়ে যাবে তোমার জীবনের নিরাপত্তা থাকবে না তাহলে তার থেকে তুমি আলাদা হয়ে যাও তার সঙ্গে সহ মানে অবস্থানের দরকার নেই যেটা ইব্রাহিম আল্লাহ সাল্লাম করেছিলেন পিতা কি বলেন ইব্রাহিম আলা এই সমস্ত বন্টন না কর তোমাকে আমি কত করবো আমি ইব্রাহিম করে ফেলি দরকার নাই বাবা আমি এখান থেকে চলেই যাই এই পর্যায়ে না গেলে পিতা মাতা কাফের থাকলে আর ইসলামের দুশ্মনী না করলে তাদের সঙ্গে খোঁজখবর রাখা এগুলো এটাও নেই হবে মুসলিম মুসলিম ছেলে মেয়ের জন্য এটাও তাদের নেকির কাজ হিসাবে পিতা মাতার কবুল করবেন শিক্ষা হচ্ছে যে যদি অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের শান্তি চুক্তি থাকে তাহলে সেটাকে সবাই মেনে নেওয়া উচিত আমরা এই দেশে আসি অমুসলিমদের সাথে বসবাস করছি এখানে কেউ কারো ক্ষতি করাটা ঠিক নয় যুদ্ধের ময়দানে মুসলমানদের দুশ্মানের ক্ষতি করা একদম যুদ্ধের দাবি কিন্তু এইখানে অমুসলিম ক্ষতি করতে হবে এরকম চিন্তা যদি কেউ করে টাকা টুকা চুরি করে আত্মসাত করার মুসলমান দিনের বিরোধী কথা আল্লাহ তালা বলছেন শান্তিপূর্ণ অবস্থায় ও আক সেতু ইনসাফ পূর্ণ এবং ন্যায়ের ন্যায় পরায়ণতা ভিত্তিক তোমরা তাদের সঙ্গে লেনদেন করবে খবরদার ভালো জিনিস এবং আসলে ওয়েলকাম করা যেটা আসমার দিল তার মা এসেছিলেন এবং তিনি তাকে ওয়েলকাম করেছিলেন যাই হোক এই ঘটনা ছিল সেখান থেকে আমরা সেখানে অনেক কিছু শিখলাম এরপরে কিছুদিন পরে আরকি যুদ্ধ ঘটে ঘটে গেল এটাকে বলে গাজে আহাই বিয়ার পরে নবী করিম সাল আলি সাল্লাম সর্বপ্রথম ছোট্ট একটি যুদ্ধ করতে হলো খাইবার যুদ্ধের আগে একটি ছোট্ট যুদ্ধ করতে হলো আহ মক্কার কাফের সঙ্গে নয় মদিনা থেকে একটু দূরের কিছু কবিলা ছিল এই কবিলার কিছু লোকজনে সঙ্গে ওনাকে যুদ্ধ করতে হলো সেটা কি যে নবী করিম সালামের বৃষ্টি উটের একটা বাতান ছিল একটা বহর ছিল এগুলোকে মদিনা শহরের উপলক্ষে উপরে বসবাস করা রাখা পালা কঠিন কারণ এত ঘাস মদিনার ছিল না কিছুটা মরুভূমির পরিমাণ বেশি তখন তিনি একজন রাখাল নিযুক্ত করে মুসলিম রাখাল তার ফ্যামিলি সহ একটু মদিনা শহর থেকে বেশ দূরে কিছু বনাঞ্চল এর টাস আছে পানি টানি আছে ওই জায়গায় পালার জন্য চারণভূমিতে তিনি ওনার বৃষ্টি উঠকে পাঠিয়ে দিলেন ওনার একজন আহ বনিগ্রেফার থেকে একজন লোককে হায়ার করলেন তাকে মাসিক বেতন দিয়ে সেখানে তিনিও মুসলিম এবং তার স্ত্রী সহ তিনি সেখানে বসবাস করতেন ওনার উঠগুলোকে দেখভাল করতেন তো পরবর্তী পর্যায়ে কবিরার থেকে একটি দুষ্ট লোক তার নাম হচ্ছে আব্দুর রহমান ও আইনা এই লোকটি হঠাৎ করে এসে একদিন এই লোকটাকে ওনার যে উঁটের যে চালক ছিল বা পাহার ছিল তাকে হত্যা করে এবং তার স্ত্রীকে বন্দি করে নিয়ে যায় এবং সমস্ত উঁচ সেখান থেকে হাকিয়ে তাদের কবিরার দিকে নিয়ে যেতে থাকে রাতের অন্ধকার সে এই কাজটা করে হঠাৎ করে চোরা হামলা করে নিয়ে যায় এই খবর যখন মদিনা এসে পৌঁছলো নবী করিম সাল্লাম কাছে খবরটা পৌঁছার আগেই খুব সাহসী এক ছিলেন সালামা ইবুল আকাহ আনহু আগে খবরটা শুনলেন তখন ও খবরটা রসুল্লাহ সাল্লাহ পৌঁছেনি তিনি নিজে তার কাছে পেয়েছিলেন নবী করিম সাল্লা সালামের একটা আর কি কৃত দাসমদিনায় ছিল তার নাম ছিল রাবাস তাকে নিয়ে ফজরুল আজানের আগেই তিনি রওনা করে দিলেন ওদেরকে ধাওয়া করতে যে লুটের গেলেন। এবং ওই যে বন জঙ্গলের দিকে ওনারা ছিলেন সেখান থেকেই ওদিকে ওদিকে রাখা করে দিলেন নিজে তার তীর ধনুক এবং আহ সবকিছু তরবারে নিয়ে রওনা করলেন আহ তার তিনি তলহাইব ওবাইদুল্লাহ রাজি আল্লাহ আনহুর আহ উ ঘোড়ার সাথে নিয়ে গেলেন এরপরে হলো যাওয়ার পথে তখন অন্ধকার নবী করিম সালাম না করে দিলেন একজন নবী করিম সাল্লাহাম কীর্তাস কে নিয়ে তো প্রতি কিছু যাওয়ার পরে দেখা হলো আব্দুর রহমান আউ ফলানু সাহাবি ওনার গোলাম ওনার কীর্তাস সঙ্গে দেখা হলো তাকে বললেন শোনো খবর যে গাতফান কবিলা লোক দেখে একটা ডাকাতের মতো লোক আব্দুর রহমান নামে নামে লোকটা আসছিল সেই কাজ করেছে তখন যাকে খবরটা বললেন তিনি হলেন আব্দুর রহমান তুমি এই ঘোড়াটা নাও নিয়ে তলহাইবিন সঙ্গে যোগ দাও আর নবী করিম সালামকে বলে দাও যে ওনার উঠের বহরকে হাইজাক করে ডাকাত এসে নিয়ে গেছে এবং আহ আমরা সেদিকে চলে গেলাম ওনাকে খবরটা দিয়ে উনি কি করবেন আহ লোকজন পাঠাবে বা উনি আসবেন কিনা ওনার বাহিনী নিয়ে খবরটা দিয়েও আমি রওনা করে গেলাম এরপরে উনি কিছুদিন শহরে বাইরে হয়ে এসে তিনি উঁচু পাহাড়ে উঠলেন উঠে উঠে একটা জোরে আওয়াজ দিলেন যেখান থেকে মোদিনা ছোট্ট শহরে সব জায়গায় আওয়াজটা যায় তখন তো মাইক তাইক ছিল না অ্যানাউন্স করার জন্য উঁচু শহরের পাশে ছোট পাহাড়ে উঠে চিৎকার করতেন বড় করে তিন চিৎকার করলেন যে হা সকাল সকাল চিৎকার দিতে সকালের লোকজন শোনো আমাদের প্রতি আক্রমণ করা হয়েছে নবী করিম সাল উঠকে এবং তার রাখালকে হত্যা করেছে উঠগুলো নিয়ে গেছে এবং তার রাখালের স্ত্রীকে বন্দি করে নিয়ে গেছে আমি সেদিকে যাচ্ছি কারা কারা জয়েন করবা আস তারপরে বেশ কিছু লোকজন ধা করলাম আমার আমার আমার সঙ্গে ছিল তীর ধনুক আর আমি দেখতে পেলাম দেখা যাচ্ছে তাদেরকে তখন আমি পেছন দিক থেকেই ওরা দ্রুত গতিতে যাচ্ছে আমি তাদেরকে তীর মারা শুরু করে দিলাম টার্গেট করি যে তাদের তীর যখন উটের উপরে বা ঘোড়ার উপরে আছে তীর মারলে ঘোড়া পড়ে যায় তখন তারা এটা ফেলে কেউ সেখানে আহত হচ্ছে কেউ দৌড়ে পালিয়ে যাচ্ছে তারপরে দেখি যে তারা উল্টে আসে গাছপালা তারা আবার আমাদেরকে কেউ কেউ তীর ছুটছে তা আমি আবার গাছের ছায়ায় বা গাছের পেছনে আমি আশ্রয় নেই ঢালের মতো আর যখন তারা আবার সামনের দিকে রান্না করে আমি পেছন দিক থেকে আবার মারি এভাবে করতে করতে আমি দেখলাম যে অনেকগুলাকে আমি হত্যা করেছি এবং বেশ কিছু উঠকে মেরে ফেলেছি কিন্তু তারা আমার কিছু করতে পারেনি আর আমি দ্রুত গতিতে খুব সাহসের সাথে আমি চিৎকার করে বলছি আনা ওয়াল বলছিম যে আমি আকোয়ার ছেলে এবং আজকে হচ্ছে তোমাদের সবাই এই দুষ্কৃতিকারীদের হালাকের দিন আজ কাউকে আমি ছাড়বো না আর বীরত্বের সাথে তিনি সামনে দিকে এগিয়ে যাচ্ছেন আমি আকুয়ার ছেলে এসেছি তোমাদের তাড়া করতে আর আজকে হলো তোমাদের হালাক খাওয়ার দিন এসেছে তারপরে যখন তারা গাছের ছাওয়ায় এদিকে সেদিকে লুকানোর চেষ্টা করছে গাছের ফাঁকে ফাঁকে দিয়ে আমি তাদেরকে সমানে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করছি তারপরে তারা সেখান থেকে দৌড়ে দৌড়ে গেল সামনের দিকে গিরিপথের মতো আটশো দুই দিকে পাহা, তখন তারা ওই দৌড়ে পালানোর জন্য দুই পথের মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তার মতো গিরিপথ আছে ওখান দিকে তারা দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে আমি পাহাড়ের উপরে উঠলাম দৌড়ে গিয়ে উনি খুব দ্রুত গতিতে যেতে পারতেন এত দ্রুত ওদের চেয়ে ওনার স্পিডও অনেক বেশি ছিল পরে একটু আসবে উনি কেমন দ্রুত মানুষ তারপরে বলে যে আমি উপর থেকে তাদেরকে উঠে এখন আমার তীর খরচ করা লাগবে না খালি পাথর মারা শুরু করে দিয়েছি উপরে থেকে তাদের গায়ে সেখানে করলাম দেখি যে আমি এভাবে করতে করতে আহ তাদেরকে আঘাত করছি আর আমি আমার কবিটার বীরত্বের সহকারে তাদেরকে শোনাচ্ছি তাদের মাসা আল্লাহ তারপরে দেখলাম যে এখন তারা নবী করিমা করতে করতে যাচ্ছি তারপরে বলছো যে তারা প্রায় তিরিশটা তীর নিক্ষেপ করেছে আলহামদুল্লাহ একটা আমার গায়ে পড়েনি আর তারা প্রায় গোটা তিরিশেক বোরদা গায়ে দিয়ে আসছিল তারা ঠান্ডার মধ্যে শীতকালে মরুমদি ঠান্ডা লাগে দৌড়তে গিয়ে দেখে যে এই বোরদা মানে শীতের গাউন এটা গায়ে দিয়ে দৌড়তে পারছে না এটা ফেলে চলে গেছে গোটা তো ওদের তীরগুলো আর ওদের গায়ের এগুলো দিয়ে আমি আবার রাস্তার মধ্যে চিহ্ন রেখে দিচ্ছি কারণ আমি তো ছুটছি একলাই সাথে এই গোলামটা আসে আর পিছনে তো নম্বিকার বিশাল বাহিনী মদিনা থেকে আসবে কোন দিকে গেছি বোঝার জন্য আমি রাস্তায় তারা সেখানে তারা একটু খাওয়া দাওয়া করবে তারা অনেক আয় হয়ে গেছে সে সাত সকালে দৌড়া শুরু করে দিয়েছে আমার ধাওয়া খে হ্যাঁ তো ওখানে গিয়ে তারা একটি পাহাড়ের একটু সেফ সাইডে গিয়ে তারা বসলো একটু উঁচু জায়গায় তখন সেখানে ইতিমধ্যেই বাবা এক লিডার ওই কবিলার সে তার নাম হলো আইনা ফেজারি সে আর কিছু অতিরিক্ত বাহিনী নিয়ে আসছে তার ছেলেকে হেল্প করতে ছেলেকে লক্ষ্য করে বললো বা তার ওই লোকজন না হ্যা দাল্লাহ কি হয়েছে তোমাদের এই দুরবস্থা কেন ঘটনা কি তারা বললো আর বললেন না যে শিকার থামে নাই হামলা করতেছে আমরা ফেস করতে পারছি না যা ছিল আমাদের সাথে সবগুলো ফেলে করছে তার চলে গেছে কিন্তু তারপরে ছাড়ে না তো তাহলে মনে হয় তার পিছনে বিশাল বাহিনী আসছে তো আমি বুদ্ধিমানের কাজ মনে করি না যে তোমরা এখন এই তার মোকাবিলা করার জন্য চিন্তা করবে আমার মনে হয় তোমরা এখন ভাগতে হবে তোমরা পিছনের দিকে পালাও তার মোকাবিলা করি সাহসী চারজন পাহাড়ের উপরে উঠলো ওঠে বলতেও তারা কথাবার্তা বলছে যে কোন দিকে আছে ও লোকটা কোথায় তাকে আমরা পাল্টা এক করি তখন উনি সাহাবি বলেন সালামা ইবন আকু বলেন বীর সাহাবি বীর যোদ্ধা যে আমি বললাম কি আমাকে চিনো তোমরা তারা বললো মানি কে তিনি আমি আকুয়ার ছেলে আমার বাবার নাম আকুয়া ওয়াল্লা আদ রাখতে হু ও মিনকুমে কানি বলে শোনো আগাবা আর আর এক কদম সামনের দিকে এনি ওয়ান তাকে সঙ্গে শেষ করে দিব না তাকে আর আমার দিকে তার জীবন শেষ হিসাব করে দেখা আগাবা কিনা তখন তারা পিছনের দিকে বাস্থান করলো আর আগারও সাহস করলো না ইতিমধ্যেই রসুল উল্লাহ সালামের কাছে খবর হয়ে গেছে যে ওনার উঁচের পালকে নিয়ে গেছে ডাকাতের দল ওনার রাখালকে হত্যা করেছে নবী করিম সাল্লাহামেডি হাও রেডি হামলাকারীদেরকে ধাওয়া করতে হবে তাদের ওনার ঘোড়ার বাহিনী নিয়ে তিনি পৃথিবী দেখতে আসছেন তখন সাহাবি আকুয়া বলেন যে আমি দেখলাম দুইজন খুব দ্রুত গতিতে আসছে ওনার দল থেকে নবী করিম সাল্লাহাম দল থেকে দুইজন আ আমাদের দিকে আসলো একজন হচ্ছেন মেঘদা দেবিন আমর একজন হচ্ছে আব্বা দেবিনী বেশার এই দুই সাহাবি আসলেন আহ এছাড়াও তাদের সঙ্গে আরো ছিল শাহনু জায়দ উসাইবনে বহির ও কাশাহ মোহসান ও মোহাদিবন নাদলা এইভাবে করে বেশ কয়েকজন আসলেন আবু কত কিন্তু এই দুইজন আগে চলে আসছিলেন রাসুল্লাহ সাল্লাম ওরা এই কয়েকজনকে নিয়ে নবী করিম সালাম একটা দিলেন তার মধ্যে আমরা পেছন দিক থেকে আসছি তোমাদের ঘোড়া গুলো ঘোড়া আছে আমরা উত্তর বহর নিয়ে পরে পেছনে আসছি উখর মেকদা তুমি ছোট্ট বাহিনী নিয়ে এগিয়ে যাও আমরা তোমাকে ফলো করব পরে দুজন আসলো আমি দেখতে পলাম পাহাড়ের উপর থেকে যে নবী করিম সালাম বাহিনী ওই বনাঞ্চল অতিক্রম করে গাছের ফাঁকে ফাঁকে দিয়ে এদিকে আসছে আর প্রথম যিনি দেখলাম তিনি হচ্ছেন আখরামাল আসাদি যার নাম হচ্ছে মোহারাজিম নাদলা আর তারপরে আসছেন আবু কাতাদা এই দুইজন আগে আগে চলে আসছেন আর আবাদার পেছনে আসছেন মেকদা দেবিনা আমার এইগুলা যখন তারা দেখলো যে পেছন দিক থেকে মোসামদের বাহিনী আসছে ঘোড়া দেখা যাচ্ছে তখন তারা ফওয়ার লাল মুশরে কু না তারা মুশ্রেক তখন পেছনের দিকে ধাওয়া করা শুরু করে দিল তারা প্রস্থান করা শুরু করে দিল প্রদর্শন করে ওই সময় আমি পাহাড়ের উপর থেকে নামলাম সতর্কভাবে। এরপরে আমি আখরাম যিনি সবার আগে আসছিলেন তাকে বললাম আসবাব যে আহরাম তুমি আগে চলে আসছ কিন্তু বেশি আগে যেও না সতর্ক থাকো নবী করিম সালাম সাহাবির আসার আগেই তুমি কোন অ্যাকশনে যেও না তারা যদি ওদের পরবর্তী দল যদি এসে তাদের শক্তি বৃদ্ধি করে সাহাবির অনেক সাহস কম নাম তো তিনি আখরাম রাজিয়াল বলছেন তিনি বলে সালামা তুমি যদি আল্লাহ এবং তার বিশ্বাস করো জান্নাতের পেয়ালা পান করার মধ্যে তুমি বাধা হইও না আমি এগিয়ে যাব। আমি শাহাদাতের যজ্বা এসেছি প্রয়োজন বোধে তো সাহাবি সালামার দিয়ানহু যিনি আগে এসেছিলেন তিনি বললেন তার এত আবেগপূর্ণ কথা শুনে আমি তাকে থামাতে পারলাম না তার ঘোড়ার ধাওয়া করে তাকে ধরে ফেললেন দুইজনে দুইজনের মধ্যে এখন মল্ল ইয়া হচ্ছে একদম ফেস টু ফেস হচ্ছে যে ডাকাত আব্দুর রহমানা এবং আখরাম দুইজনের মধ্যে তো তখন আখরাম অ্যাটাক করে ফার্স্ট আব্দুর রহমানের ঘোড়াটাকে তখন তারপরে যে আঘাত করলেন ঘোড়া পড়ে গেল কিন্তু উনি আবার ঘোড়ার উপরে যে আসে আব্দুর রহমানকে অ্যাটাক করার আগেই আব্দুর রহমান ওনাকে অ্যাটাক করে ফেল এবং তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পরে ওই আব্দুর রহমান ডাকাত সর্দার সে আখরামের ঘোড়ার উপরে গিয়ে বসল এখন ইতিমধ্যেই ওনার পেছনে দিয়ে আসছেন আবু কথা আনু দ্বিতীয় সাহাবি ঘোড়া নিয়ে আসতেছিলেন মদিনা থেকে তিনি এসে আব্দুর রহমানকে অ্যাটাক করলেন করে আব্দুর রহমানকে দিলেন শেষ করে ও তাকে শেষ করে দিয়ে তার লাশের উপরে আবু কথা দা রা আনু নিজের বর্দা নিজের যে গাউন এটা দিয়ে তাকে গায়ে দেওয়া লাশের উপরে রেখে গেলেন তো কাপের মারা গেছে কতল করেছে ওর উপরে তিনি এ বর্দা দিয়ে গেছেন কেন বর্দা দিয়ে তাকে ঢেকে গেছেন লাশটা একটা উদ্দেশ্য ওনার আছে সেটা পরে আসছে অতপর তিনি আহ ওই আবু আব্দুর রহমান যেটা আখরামের ঘোড়া দখল করে বসছিল সেই ঘোড়া জয়ন করলেন তিনি করে তিনি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন ইতিমধ্যে পিছনের দিকে নবী করিম সাল্লা বাহিনী চলে আসলো এবং তারাই যখন দেখলো যে এই যে বর্দা পড়ে আছে এই বর্দাটা কার আখরামের বোরদা আখরামার বর্দা আবু কাতাতার বর্দা তো এবং বোরদার নিচে লাশ তো সাহাবিরা মনে করলেন যে আবু কাতাতা শহীদ হয়ে গেছেন ওনারা বললেন ইন আলিলাম পড়লেন তো নবী করিম সাল্লাম বললেন কি হলো আবু কাতা দা না ও লাকি নবির কাতা আদা কিন্তু আবু কথাটা যাকে হত্যা করেছে তার লাশ এটা উল্টেই দেখ আলিহি তাকে নিজের বোরদার দিয়ে রেখে গেছেন তোমরা যেন বুঝতে পারো তাকে কত করেছে কাজ করেছেন এটা বোঝার জন্য ওনার বোরদার রেখে গেছেন উল্টা দেখলো তাই তো এটা তো আব্দুর রহমান টাকাত এরপরে ওকা সাহেব নেমাহ সেন পেলেন আহ তিনি যে তারা একই উটির মধ্যে বসার দুশ্মন কমে দুইটাকে এক তীর দিয়ে একটা ভেদে আর একটাকে ধরল দুই জনকে এক তীরেই শেষ করে দিলেন সালাম আদালেন ইনি যে আমার তো উঠ ঘোড়া এখন আর নাই আমি খালি দৌড়ের উপরে আসি দৌড়তে দৌড়তে সাহাবিরা যে আসছে ওনাদের কাছাকাছি আসছিল আর আমি এতদূরে দৌড়ছি এখন ওনাদেরকে দেখা যায় না খালি ধুলা দেখি আমি এত দূরে চলে আসছি তারপর এখন করতে করতে গরু ইয়েছি তারা মনে করল এখন আমাকে আর দেখা যায় না থামলো ওখানে এলাকায় পানির কুয়া ছিল ওরা দৌড়ছে সকাল থেকে দৌড়ের উপরে আসে পানি টানি শেষ হয়ে গেছে দুঃশ্মনের ওখানে কুয়ার মধ্যে একটু পানি টানি খাবে তারা পানি টানি উঠাচ্ছে আর তৃষ্ণার অবস্থায় দূর থেকে দেখলো যে আমাকে দেখা আমি দৌড়ছি পানি টানি ফেলে সব দিলে দৌড় এক ফোঁটা পানি খাওয়ার আর কিছু চিন্তা করলো না নিয়ে দৌড়লো সামনের দিকে তারপরে সূর্য ডুবে গেল তার কিছু তারা পিছনে রয়ে গেছে দু একটা তাদের দুই চাইডটা তার পিছনে থেকে তারা দেখলে দৌড়তে পারে না আমার সঙ্গে কুলাইতে পারে না আমি ধরে ফিরতেছি তাদেরকে তিনি নিক্ষেপ করি আর বলি আনা একজন আকুয়া বল ইয় ইয় রোদ্দা আমি আকুয়ার ছেলে আর আজকে তোমাদের হালা খাওয়ার দিন এভাবে করে অনেকগুলোকে শেষ করলাম তো একজনের কাঁদে তখন লাগলো আমার তীর সে বললো এই যে সকাল থেকে শুরু করছে ধাওয়া তুমি থামবা না সালামা বললো নপসিহি এ আল্লাহ এ তোমার নিজের দুঃশন শোনো তুমি তোমার নিজের দুঃশন তুমি কেন আল্লাহ নবীর এই দুশ্মনীতে গিয়েছিল আত বা সাহমান আহ আরেকটা দিয়ে তাকিত করলাম অ্যাটাক দুই কাঁধে দুইটা গেল তারপরে এগুলো দেখে সবগুলো সামনে তার সঙ্গে যাচ্ছিল সব ভাগলো আর আমি ঘোড়া দুইটা পালাম এই দুইটাকে নিলাম নিয়ে নিয়ে ওদেরকে এখন তারা সব মানে চলে গেছে যেগুলো ভাগা ভেঙে গেছে যেগুলো কতল হার হয়ে গেছে এই দুই ঘোড়া নিয়ে আমি নবী করিম সাল্লা সাল্লাম দিকে পেছন দিকে এসে ওনাকে জয়েন করলাম ওকে এই সময় উনি তো সারাদিন দোড়ের উপরেই আছেন সেই ভোর রাত্র থেকে রেস্ট নাই মাসা আল্লাহ তারপর বলে যে আমি যখন আসছি তারা সবাই জানে সকাল থেকে আমি কাজে আছি। তো আমার জন্য নিয়ে আসেন একটা চামড়ার ইয়ের মধ্যে মেরে আহ দুধ দিয়ে পানি দিয়ে শরবত বানানোর একটা কায়দা আছে ওটা ওনাদের খুব পপুলার ড্রিংক ইজিলি পাওয়া যায় আরব দেশে সময় আমাকে এরকম এক পাত্র দুধের শরবত দিলেন আরেক পাত্র পানি দিলেন পানিটা দিয়ে করলাম আর আমি দুধ পান করলাম এরপরে নবী করিম সালা তখন ওইখানে ছিলেন ধাওয়া করে আর বেলাল রাত আল্লাহ আনহু একটা উটকে ডবাই করে দিয়েছেন সাহাবিদের খাবারের জন্য পাকশা হচ্ছে এবং নবী করিম সাল্লা উটের ওই সিনার গোস্ত বা ওই সানাম যেটা উঠের হাম যেটা থাকে সোল্ডার না উঠের যে উঁচু অংশ থাকে করে কুচ এইটাকে ঐটাকে পছন্দ করতেন ওই পিসটাকে কেটে এবং কলিগাকে ওনার জন্য আগুনে পুড়িয়ে কাবাগের মতো করা হচ্ছে নবী করিম সালাম এসে আমি ওনার সামনে দেখা করলাম ইয়ার আসল আল্লাহ খাললেন শরবত খেয়ে বললাম কাজ বাকি রয়ে গেছে আপনি আমাকে সুযোগ দেন আমি একশো সাহাবি কে করি এখান থেকে বাকি তাদেরকে ধাওয়া করব। আপনার যে কদিন পাঁচশো নিয়ে আসেন তো আমি এখান থেকে একশো বীর কে করে নিই আর তারপরে এদিকে ধাবা করবো দ্রুত গতিতে গিয়ে একটা কেউ রাখবো না তাদের যেগুলো ভেঙে গেছে পালিয়ে গেছে সবগুলাকে গিয়ে ধরবো তিনি বললেন নবী করিম সালামিখে তুমি আবার এটা করবাই করাম ওল্লাদি আক্রামাকা হ্যাঁ আমি করবো রাসুল্লাহ যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন নবী করিম সাল্লা খুব হাসলেন ওনার সাহস বীরত্ব তারপর তিনি বললেন ইয়া ফার্স্ট হে আবু সালামা সালাম আল্লাহ আকুয়া তুমি মার্শাল অনেক কিছুর মালিক হয়ে গেছ তুমি একদম গাঁদান কবিলার ভিতরে গিয়ে ঢুকে গেছে সেটাতে আরো অনেক দূর এবং তার জন্য আরো যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেটার জন্য নবী করিম সাল্লা এখন ওনার প্ল্যান মধ্যে এটা ছিল না যা দরকার নাই যেগুলো পালিয়ে ওখানে গেছে তারা সেখানে তাদের মেহামদারি চলছে তারপরে ওখান থেকে গাদফান ওখান থেকে দৌড়ে আসলো একজন যিনি হয়তো মুসলিম ছিলেন বা মুসলমানদের প্রতি সিম্পিক ছিলেন তিনি এসে খবর দিলেন মুসলমানদেরকে যে দেখো তারা অমুক জায়গায় পৌঁছে উঠ একটা জবাই করে এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া প্রস্তুতি নিচ্ছে থাম তার অর্থ এ হল যে পরে তিনি বললেন সাহাবিদেরকে যে তারা গাদফানের মেহমানদারিতে যেহেতু ঢুকেছে ঠিক আছে তাহলে যেতে হলে তুমি একলা গেলে হবে না তুমি এখন আমরা সবাই মিলে এগিয়ে যাই বড় বাহিনী লাগবে তো নবী করিম সালাম সাহাবিরা এগিয়ে গেলেন গিয়ে তাদেরকে দেখলেন যে তারা দেখা যাচ্ছে ওখানে জবাই প্রস্তুতি নিচ্ছে উটের খুলছে খালানোর কথা বলে যে এরকম খাল খুলছে আর খুলতে গিয়ে তারা দেখলো দূর থেকে বাহিনী আসছে ধোঁয়া উঠতে ধুলা উঠছে এইটা দেখার পরে তারা তারপরে বলা যায় না বেশ দূরে আসছেন মদিনা থেকে ওরা কোন জায়গায় পাহাড়ের এই প্রার্থী সেই পার্থ আক্রমণ করে কিনা সতর্ক আছেন কিন্তু দুশ্মনকে পরাজিত করেই আবার যদি নিজেদের সতর্কতা না থাকে এই সময় হয়ে গেল সালাত একটা নাম শুনছেন ভয়ের নামাজ মানে যুদ্ধের ময়দানে নামাজ কেমনে পড়বে দুশ্মান অ্যাটাক করতে পারে ওই অবস্থায় আপনার সবাই যদি নামাজ একসঙ্গে পড়ে ফেলে নবী করিম সাল্লাহ মহামতি সবাই জমা জয়েন করছে ওরা দুঃখ নিবে তাই না অতর্কিত আক্রমণ করে ফেলবে সেই জন্য একটা সুন্দর সলাতুল যুদ্ধের নামাদের একটা সুন্নতি তরিকা এই প্রথমবারের মতো তিনি প্র্যাকটিস করলেন সেটা কিভাবে ওনার বাহিনীকে দুই ভাগে বিভক্ত করলেন যে থেকে দুশ্মন আসার সম্ভাবনা রয়েছে পেছন দিক থেকে সেদিকে তিনি পেছন দিক দেখা যাবে না তো সামনের দিকে দুশ্মন আসলে তো দেখা যাবে পেছন দিকে শাড়ি এক সারি দাঁড় করিয়ে দিলেন তারা অস্ত্র নিয়ে পাহারা দিবে আর সামনে লোকেরা জামাতে হয় তো এরকম একটা চার একাতামাজ ছিল আগে জোহর আশ্র বা চার একাতামাজের মধ্যে দুই রেকাত পড়বেন তো এখন প্রথম সফের লোকেরা ওনার সঙ্গে এক রাকাত পড়লো পড়ে। তারা চলে আসবে চলে আসলেন এসে তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়লেন আর যারা এতক্ষণ পাহারা দিয়েছেন ওনারা গিয়ে দ্বিতীয় রাকাতে যোগ দিলেন দ্বিতীয় রাখাতে যোগ দিয়ে ওনারা নবী করিম সাল সঙ্গে এক রাখাত পেয়েছিলেন আর ওনারা উঠে ওনাদের আগের রাকাতকে পুরো করলেন করে আবার ওনারা অস্ত্র ধরে ওই লাইনে গেলেন ও যে সাহাবিরা এক রাকাত পরে চলে গেছিলেন তারা এসে আরেক রাখাত পূর্ণ করলেন সালাতুল খফের তরিকা দেখেছেন এইভাবে চলাচল খাওয়া ফিরে প্রথমবারের মতো তিনি প্রাকটিস করলেন আর এভাবে তিনি সেই জায়গায় থাকলেন ওই ওই এলাকায় কখনো তারা কোন দিক থেকে আসে এবং তাদের নিয়ম ছিল যে কোন যুদ্ধে কোন এলাকায় গেলে তাদেরকে বিজয় লাভ করলেই সেই দিন সঙ্গে চলে আসে না কয়দিন থাকেন তিন দিন কেন দুশ্মন যেন মনে না করে যে তারা বেশি থাকা সাহস করে নাই চ্যালেঞ্জ করে নাই মনে হয় তারা এত সাহস নাই আমরা আবার আগে বগে ভাগছে এইরকম না গিয়ে থাকবে তিন দিনের বরঞ্চ এখানে তিনি একদিন এক রাত থাকলেন তারপরে তিনি বললেন সালাম রাজনীত বলেন ফালা আসবাস একদিন এক রাতের পরে ওই দিকারাত দেলাকায়। নবী করিম সালাম সকাল বেলায় পরের দিন আর আমাদের পদাতিক বাহিনী যারা পায়ে চলে যুদ্ধ করেছে ঘোড়ার উপরে বা উঠের উপরে সওয়ার হয়ে নয় পদাতিক বাহিনীর মধ্যে আমাদের সালাম আসিল সর্বশ্রেষ্ঠ আমাদের বাহিনীর মধ্যে অত এখানে নবী করিম সাল্লাম এখান থেকে রওনা করে দিলেন একদিন অতিরিক্ত থাকার পরে দিকে করলেন। তো দিকে রওনা করার সময় সালাম আবরান আকুয়ারিয়া আহ্ন বলেন যে তিনি আমাকে ওনার উঁটের পিছনে উঠালেন কারণ আমি তো খালি পায়ে চলে আসি আমার তো উট্টুট নাই আমি তো ডোরের উপরে আছি শুধু আমাকে ওনার পিছনে উঠালেন ওনার আদ আধ বা উঠের উপরে তারপরে বলেন যখন আমরা মদিনার কাছাকাছি চলে এসেছি আহ ছোটখাটো দুইটা টিলা পাহাড় আছে তারপরে মদিনা শহর কাছাকাছি এসেছি তখন ওনার সঙ্গে বাহিনী ছিল আমাদের মুসলিম বাহিনী একজন আনসারি সাহাবি বললেন যে হালমিন মুসাভেকিন কে আগে পায়ে হেতে মদিনায় যাবা আমরা কম্পিটিশন করব কে আসে কম্পিটিশনে দৌড় প্রতিযোগিতা হবে তো কেউ ওনার ডাকে সারা দিল তিনি আবার বলছেন আল্লাহ রাজুনা কেউ আসাই পৌঁছবে তাও কেউ জবাব দেয় না কয়েকবার আওয়াজ দিল আমি আর থামতে পারতেছি সালামা রাজু সালামক তিনি বলেন ইয়া রাসুল্লাহ ইফাল উসা বেক রাজুল আপনি আমাকে অ্যালাউ করবেন আমি আপনি উঠে থেকে নামি তার একটু কম্পিটিশন তাকে আমি দেখাই একটু তুমি যদি চাও ঠিক আছে সালামা বলেন তারপরে আমি নামলাম ওর থেকে সে তখন দুই পাহাড়ের পিছনে আগে চলে গেছে তারপরে আমি দৌড় দৌড়ে দিয়ে তার আগেই মুদিনে পৌঁছে গেলাম মাসা সাংঘাতিক বীর সাহাবি তারপরে এখন এখানে হায়রত রাস্তালী রহমতুল্লাহ আলি ফাতুল বাড়িতে বলেন যে যুদ্ধের ময়দানে দ্রুত গতিতে জড়ে যাওয়া যখন ইউজফুল হয় এটা এই বীরত্বের কাজ করা এটা ডায় এমনকি আপনি যদি বাহিনী থেকে চলে যান আপনি একলাই থাকেন বীরত্বের ভূমিকা রাখতে এটা নট নেসেসারিলি না যায় যে তুমি নিজেকে এত বিপদের মুখে ঠেলে দিল কেনা যদি আল্লা দায় কাজ হয়ে যায় বড় কিছু অ্যাচিভ করতে পারে বীর সিংহ পুরুষ বীরত্ব দেখায় নো প্রবলেম ইটস কুড বি কনসিডার তারপরে চিৎকার দিয়ে আওয়াজ করা যেতে পারে তাতে কোনো আপত্তি নেই অন্যদের আকর্ষণের জন্য আর কোন যদি না থাকে যুদ্ধের ময়দানে বীরুত্ব দেখানো যাচ্ছে এটার নাম কি সয়িং গর্ব তাকাবর অহংকার বড়াই জেনারেলি সাধারণত এগুলা যায় আছে না আমি অমুকের ছেলে অমুকের ছেলে হইতে কি হয়েছে এরকম গর্ব অহংকার তাকাবর করা অন্য সময় না যায় কিন্তু যুদ্ধের ময়দানে দুঃশনকে পরাভূত করার জন্য তাদেরকে মেন্টালি উইক করার জন্য মিডিয়া যদি তাদেরকে মরালি উইক করে আমি বীর নিজের পরিচয় দিচ্ছি কে আসো আমার সামনে আসো এগুলো দুশ্মনকে অনেক সময় মরালি উইক করে ফেলে কাজে যুদ্ধের ময়দানে এটা জায়জ আছে যুদ্ধের ময়দানে সোনার তরবারি নিয়ে যাওয়া জায়জ আছে অন্য সময় তারিখ সোনার তরবারি হারাম যুদ্ধের ময়দানে জায়জ আছে তারপরে আহ এরপরে কোনো কোনো সময় কারো কারো একটু ভালো গুণের প্রশংসা করা যায় সব প্রশংসাই না এমনি যায়নি প্রশংসা করা উনি খুব এরকম উনি খুব বীর পুরুষ উনি খুব এরকম এগুলো জেনারেলি যায় নাই কিন্তু যুদ্ধের ময়দানে প্রয়োজন বোধে অন্যদেরকে উৎসাহিত করার জন্য রিয়া হওয়ার সম্ভাবনা না থাকলে এগুলা কিছু নিয়ে কথা উল্লেখ করা যায় তারপরে হলো কিন্তু যদি এগুলোর মধ্যে আবার বাজি ধরে লটারির মত করে তাহলে সেটা হারাম সেটা যায় না সেটা জোয়ার মত হয়ে যাবে এরপরে ওই যে মহিলাটাকে তারা আটক করে নিয়ে গেছিল মনে আছে যেগুলা ছিল ওগুলা নিয়ে তখন ওনারা সাহাবিরা ব্যস্ত আসেন যুদ্ধের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে নামাজের মধ্যে যে কোনো অন্য রাস্তার মধ্যে তিনি ওই মহিলা কয়েকটা উঁটে চড়ার চেষ্টা করলেন কিন্তু কোনোটা উঁটি তাকে সহযোগিতা করলো না উঠকে বলতে হয় কিছু আওয়াজ দিলে বসে হাঁটু গড়ে তখন লোকটা উঁটির পিঠে বসে এই কায়দা করতে হয় কিন্তু কোনো উঁটে কায়দা করল না সহযোগিতা করল না আস্তে আস্তে শেষ পর্যন্ত একটা উঁটকে পেলেন তিনি যেটা সহযোগিতা করলো এ সহযোগিতা কি হইলো এটা ওই নবী করিম সাল্লা সাহেব উঁটা ওইটা কথা শুনছে তো মহিলা ওই উঠে করে মোদিনা দিয়ে আদবা উঠে আসলেন তাকে আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানানোর জন্য আল্লাহ যদি মোদিনা ঠিক পৌঁছি তাহলে আমি উটটাকে আমি আল্লাহ রাস্তায় কোরবান করে দেব তার এই কাণ্ডটা কি ঠিক হলো কিনা কার উঠ করবানি করছে এখন মহিলার বুদ্ধিজোদ্ কুলাইছে আর কি আল্লাহ কি আদায় করবে আর ঠিক মতো রাখবে টাকবে কিনা মহিলা এই ধরনা এটাকে আমি আমি নিয়ত করেছি এটাকে এখন দবাই করতে হবে আমি দবাই করেছিলাম যে আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ আমাকে আমাদের মদিনা নিয়ে পৌঁছায় তাহলে উঠটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করে তো এই তখন সাহেবের দৌড়ে আসলে মহিলার কাণ্ড দেখছেন বলে কি এই ঘটনা আসলো। বেসেমার তাকে সুফহান করলো আর আসে উটাকে এখন তবাই করা চিন্তা করতেছে তারপরে তিনি তখন বলেন বেসেমার যা ইতিহা আরে মহিলা তুমি উটাকে তো তুমি একটু ভালো ব্যবহার করবো তুমি তাকে হত্যা করার জন্য সবাই করার জন্য সিদ্ধান্ত লাফা আলী করার জন্য কেউ যদি কোন প্রতিজ্ঞা করে বা কি বলে এটাকে গুনার মানত এইটা ওয়ালা ফি মালা আদম আর বনী আদমের মালিকানাই যেটা নাই সেটার ব্যাপারে কোনো মানত করা এটা তো শরীরেবল হবেই না কোন কখন কাজে তোমার এই মানত পুরো করা লাগবে না এই মানত তোমার বেকার গেছে আমরা যেটা শিখলাম যে কোন জিনিস যখন তুমি এটা থেকে ভালো কিছু পাও সেটাকে তুমি রিওয়ার্ড দাও ভালো তরী অন্য যদি আল্লাহ নামে কোরবানি করা কাজ কিন্তু নবী করিম সাল আলাম আদব ছিল যে ওনার এই উঠটা তাকে হেল্প করেছে আর উঁটটা উনি স্বাভাবিকভাবে আদর করতেন আর এই উঠটাকে জীবনের নিরাপত্তা আলাদা ওনার হাতে দিয়ে দিলেন মানত পুরো করা থেকে আলাপ বাঁচিয়ে দিলেন নবী করিম সাল আলহালাম আহ শিক্ষা দিলেন যে তোমরা যদি কোন জানোয়ারও তোমাদের স্থান করো তার সঙ্গে এসানের আচরণ করো আর মানুষ যদি অহান করে তার সঙ্গে তো অবশ্যই অবে কোন মানুষকে তোমরা অহসান করলে তার পরিবর্তে আরো তোমাকে কষ্ট দাও তার এটা ঠিক না এই ঘটনা ছিল যেটাকে বলা হয় এমন একটা যুদ্ধ যে গজওয়া গাবা বনের যুদ্ধ বন কেন্দ্রিকাটা যুদ্ধ অথবা দি খার এলাকা ছিল এই যুদ্ধটা এখানেই সমাপ্তি হয়ে গেল পরবর্তী একটি বড় যুদ্ধ মদিনায় হবে সেটা নাম হচ্ছে খাইবারের যুদ্ধ এই খাইবারের যুদ্ধ হলো আহ সপ্তম শোনের মহারম মাসে সপ্তম শনের মহারম মাসে এই যুদ্ধের কারণটা ছিল যে মদিনার মধ্যে এই খাইবার ছিল মদিনা থেকে বেশ দূরে একটি বড় একটা অঞ্চল সেখানে বিশাল বসতি ছিল ইহুদিদের বড় বড় কবিল ওখানে থাকতো এছাড়াও মদিনার থেকে বিশ্বাসঘাতকতার কারণে দুইটা উঠেছিল খাইবারের মধ্যে সব ইহুদিরা এখানে জমায়েত হয়েছিল এবং এই জায়গা হয়ে গেলে এখন সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্র তারা কাপড়েদেরকে চিঠি লেখছে গাতফান এবং বিভিন্ন কবিলাকে ওই যে আহজাবের যুদ্ধের সময় যেভাবে করেছে এখনো তারা কন্টিনিউ করছে যে কিভাবে ইসলামের শক্তিকে মদিনা থেকে উৎখাত করা যায় সেখানে সারা দিন হচ্ছে এই ওখান থেকে কিভাবে থামানো যায় সেজন্য নবী করিম সাল্লা আলী সিদ্ধান্ত নিলেন যে খাইবের তিনি অ্যাটাক করবেন গিয়ে তাদেরকে বলবেন তোমরা ইসলাম কবুল করো অথবা সন্ধি করো তা না হলে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে আর আসলেও যখন ওনারা করে আসছিলেন মদিনার দিকে তখন সাহাবিদের মন খারাপ হয়ে গেছিল মনে আছে তো তখন আল্লাহ করেছিলেন তার মধ্যে বিশ্ব আয়াত একটা কথা ছিল আল্লাহ তালা বলেছিলেন আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছেন অচিরেই তোমাদের জন্য অনেক গনিমতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা গণিমতের মালের ব্যবস্থা হয়ে যাবে সেটা খাইবার থেকেই হবে এখন এটা বোঝা যাচ্ছে আর কি নবী করিম সাল্লাহ বললেন তোমরা খাইবারকে কে বিজয় লাভ করতে হবে খাইবারের যুদ্ধে যেতে হবে তোমরা রেডি হয়ে যাও নবী করিম সাল্লি সাল্লাম কোন যুদ্ধে কি নর্মালি তিনি যুদ্ধের খবরটা গোপন রাখতেন খুব বেশি পাবলিসিটি করতেন না কোথায় যাচ্ছে। কিন্তু রাখতেন যুদ্ধে তিনি বা আগে হয়েছিল এই দুটো যুদ্ধ দুটো যুদ্ধে তিনি সাহাবিদেরকে পরিপূর্ণ অ্যানাউন্সমেন্ট করে উৎসাহিত করে প্রকাশ্যভাবে প্রস্তুতি নিয়েছেন কারণ আল্লাহ ওনাকে ওয়াদা করে দিয়েছেন কাজে নবী করিম নিশ্চিত এটা এটা প্রকাশ্য তিনি প্রস্তুতি নিতে পারেন এখন যখন তিনি খাইবার জন প্রস্তুতি নিচ্ছেন এর আগে যারা হোদায় বিয়ার যেতে রাজি হয় নাই কেন কি জানি মক্কার কাপড়ারে করে বসে কিনা মুনাফি কিছুগুলো অনেক কনফিডেন্ট এবার আমরা আর পেছনে না আমরাও জয়েন করবো এই যুদ্ধে আমরা পেছনে থাকব না তখন আল্লাহ তালা কোরআনের আয়াত করে নিষেধ করে দিলেন রসুল্লাহ সাল্লামকে এদেরকে স্বরূপ উন্মুচিত করে দিলেন ছিল তারা বলবে আপনার হয়ে গেলে যে আমাদেরকে আমরা আপনাদেরকে ফলো করি আমরা জয়েন করি আপনাদের সাথে তারা আল্লাহ তার কথাকে পরিবর্তন করতে চায় আমার সিদ্ধান্ত হচ্ছে তাদেরকে নেওয়া না আপনি বলে দেন আমাদেরকে ফলো করোনা আল্লাহ তালা আগে তোমাদেরকে এগুলো বলে দিয়েছেন তারা অবশ্যই বলবে তখন তোমাদেরকে আমাদেরকে খালি খামাকা হিংসা করেন আমরা আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আপনারা খামাকা হিংসা করছেন আমাদেরকে তারা এটা বললে আপনারা কেয়ার করবেন না তারা আসলেই খুব সামান্যই বুঝে আসলে অতীম সাল্লাম আওয়াজ শুধু গনিমতের মালের লোভে তারা আসতে চায় তারা নট এলাউড যুদ্ধ জেহাদের আগে পরে যারা সবসময়ই জেহাদে উৎসাহিত ছিল অংশগ্রহণ করেছে এবং তারা উদ্গ্রীব ছিল শুধু তারাই জয়েন শুধু নবী করিম সাল আলি সাল্লামকে এখানে জয়েন করার জন্যে এই যুদ্ধে যাওয়ার জন্য এরপর নবী করিম সাল এখান যখন বের সময় হলো হোদাব খাইবারের দিকে ওনা করে দিবেন তিনি আবুতাল হাল আনসার বললেন আমার জন্য একটা ভালো ভালো জোগাড় করে নিয়ে আসাটা ছেলে ছেলে মোটামুটি একটু ফুড ফরমাইশ ধরবে আমি খাই বের দিকে যাচ্ছি আমাকে প্রস্তুতি নিতে এবং সেখানে আমাকে টুক টাক ফুড ফরমাইশের জন্য আমাকে সাথে রাখবে এরকম একটা ভালো ছেলে জোগাড় করলিমুনি হাত আখরুজা ইলা ইবার তোমাদের আনসার থেকে একটা ভালো ছেলেকে নিয়ে আসা বাসাই করে আমি খাইবারের জন্য প্রস্তুতি নিচ্ছি যে এগুলো আমার ঠিকঠাক করে দিবে এখানে আর আমার সঙ্গে তিনি বলেন যে আমি শাস আবু তালহার পেছনে উঠলাম উনি ওনার নবী করিম সাল খাদিম হওয়ার জন্য তারপরে আমি তখন কেবল আমি সাবালক হচ্ছি এইরকম বয়সে আসছি আমি নবী করিম সাল খেদমত করতাম আর তিনি খাইবারের দিকে রওনা হয়ে গেছেন খাইবারের দিকে চলে আসছেন আর আস্তে আস্তে পথে তিনি আমি ওনার কাছে যেহেতু আছি শুনতে পাচ্ছি তিনি এত দোয়া করছেন আল্লাহ তালার কাছে কি দোয়া গুলো করছেন আল্লাহ মিনাল ওয়াল আজাল ক্যাসাল ওল বখলিওয়াল যৌবন ও দল আইদায়ীন অকালবাত আমি আপনার কাছে পানা চাই দুশ্চিন্তা এবং আশঙ্কা বিষয় থেকে ব্যর্থতা এবং অলসতা থেকে কৃপণতা এবং কাপুরুষতা থেকে আর ঋণে জর্জরিত হওয়া থেকে ঋণে জর্জরিত হওয়া থেকে আর আল্লাহ মানুষগুলো যখন আবার আমার উপরে যদি মানুষ চড়াও হয়ে যায় আমি মানুষের কাছে কাবু হয়ে যাই এই অবস্থা থেকে আমি আল্লাহ আপনার কাছে পানা চাই এই পানাগুলা চাইতে তিনি খাইবের দিকে আসলেন অতপর তিনি খাইবরে এসে পৌঁছলেন আর মদিনা তিনি সেবা এমনি অর্ফতাল রেফারিরাজের আনুকে মদিনার ওনার স্থল অভিষিক্ত করে আসলেন দায়িত্ব নায় বাণী দিয়ে আসলেন আর ইতিমধ্যে থেকে এসে এবং তিনি সাতজন ওনার কৌমিন লোকেরা ইসলাম কবুল করে সিনসিয়ার মানুষ তারা এই যুদ্ধে জয়েন করতে এসেছেন এবং ওনার সঙ্গে জয়েন করেছেন এরপরে নবী করিম সাল যখন আসছেন তখন আরো কিছু ঘটনা পথের মধ্যে হচ্ছিল আমরা সেই অংশটা আগামী সপ্তাহের জন্য রেখে দিই খাইবার যুদ্ধ কাহিনী অনেক আছে আমরা সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনি খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা সেখানে রয়েছে শুনবিক দিলে এখানে শেষ করে যাই